জাবির ইবনু আবদুল্লাহ রদিল্লাহ সালাহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তার খুদ্বাহ প্রদানকালে ইরশাদ করলেন তোমাদের কেউ এমন সময় মসজিদে উপস্থিত হলে যখন ইমাম জুমার খুদ্বা দিচ্ছেন কিংবা মিম্বরে আরোহণের জন্য হুজরা হতে বেরিয়ে পড়েছেন তাহলে সে তখন যেন দুরাকাত সালাত আদায় করে নেয়